প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সুরাবাকারা আয়াত দুশো থেকে দুশো বিরাশি পর্যন্ত بسم الله الرحمن الرحيم يمحق الله الربا ويورب الصدقات الله شود کے نشجن نقردن ايبا صدقات کے باريه دن يمحق الله الربا ينقصه ويوضهب باركته تربرکت دور قردن ويورب الصدقات يزيدها وينميها ويضاعف ثوابها صدقات دارا امنا نمال جمعن بارن اتا جمعن مراد حتے پارن আবার ইয়ুদা ইফু আহা তার সবটা বাড়ে সদাকা বাড়িয়ে দেন যতটুকু সৎকাশে করল এটার এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দেন এটাকে বাড়িয়ে দেন মানে সদ্কা করার পর যতটুকু মাল তার কাছে সেটা বাড়ান এবং যেই সৎকাশে করল এটার পুরস্কার বাড়ান আল্লাহ কোনো কাফের পাপিকে ভালোবাসেন না এর অর্থ হলো যে তাদেরকে শাস্তি দেন দেখেন তো রেবাকে কেউ যদি সুদ কে কেউ যদি হালাল মনে করে তাহলে সে তো সম্পূর্ণ কাফের কিন্তু কেউ যদি হালাল মনে না করে হালাল মনে না করে সে সুদ রেবা এগুলো খাচ্ছে কিন্তু নিজেকে সে অপরাধী ভাবতেছে যারা সুদ খাচ্ছে তাদেরকেও সে অপরাধী ভাবতেছে এবং তার অধীনস্থ যারা কেউ যদি সুদ খাইতে না চায় তাহলে সে সহায়তা করে চাপ দেয় না যে খেতেই হবে এটা তাহলে এই অবস্থাগুলো পাওয়া গেলে বুঝা যাবে যে একটা লোক সে সুদকে হারাম মনে করে সুদ খাইতেছে তাহলে তাকে কাফের বলা যাবে না সে মুসলমান কিন্তু কেউ যদি সুদ খাইতেছে কিন্তু সে এটার জন্য কোন অনুত্ব না যারা সুদ খায় তাদেরকে সে ভালো জানে এটা জিনিস। যারা সুদ থেকে বেঁচে থাকে তাদেরকে সে নির্বোধ বোকা ইত্যাদি মনে করে। যারা এই এটার বিপক্ষে কথাবার্তা বলে তাদেরকে সে খারাপ জানে তাহলে বোঝা যাবে যে এটা মুসলমান আল্লাহ তালা এটা হুকুমের প্রতি তার মনে যতটুকু থাকতে হবে অন্তত যেটা হারাম এই জিনিসটা তার মনে নাই তাহলে সে আর মুসলমান যারা নেক আমল করবে তাদের কিছু পুরস্কারের কথা বললেন সামনে আবার ওয়াইদ আসতেছে এখানে জন্য তারগিব দেওয়া হলো যেমন যারাই নেক আমল করবে নামাজ কায়েম করবে জাকাত দেবে তাদের জন্য রয়েছে তাদের পালনকর্তার নিকট পুরস্কার আমলটা পালন করার জন্য এরপরে আবার বলতেছে এবং সুদের যে বাকিয়া মিনার রিবা সুদের যে অংশ অবশিষ্ট রয়েছে তা ছাড়ো উতরুক মা বাকিয়া মিনার রিবা সুদের যে বকেয়া রয়ে গেছে সেটা ছেড়ে দাও তোমা ন মানে অন্যদের কাছে সুদ নিতেছিলে সুদ যতটুকু তুমি তার কাছ থেকে উসুল করো যেটা সামনে আসতেছে শান্ত আল্লাহর হুকুম পালন করান অতএবটা কর লাম্মা কওয়ালা আদর সাহাবা এই আয়াত নাজিল হলো যখন কোন কোনো সাহাবি নাহি আসার পর তলব করেছেন বে রেবান ওই রেবাটা সুদের ওই অংশটা চাইছেন কানা নাহু কবলু যেটা পূর্বের লেনদেনের কারণে ছিল লেনদেন তো আগেই হয়ে গেছে তো সুদটা চলতেছে তো যতটুকু বাকি রয়ে গেছে তো ওনারা চাইছিলেন যে ইয়ারসুল্লাহ নতুন করে আমরা আর তো কোনো লেনদেন করব না নাহি ওয়ারে দেওয়ার আগে যে লেনদেন হয়েছিল সেই লেনদেনের যতটুকু বকেয়া রয়ে গেছে সেটা আমরা পেয়ে নেই পেয়ে যাই তখন ইয়াতনা আতনা না বকেয়াটাও নিতে পারবো না মূলধন আইসাই যদি যে থাকে তো ঠিক আছে যদি তোমরা এটা না করো মা উমের তুমি রসুলি তাহলে আল্লাহ তা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও যুদ্ধের জন্য প্রস্তুত হও বা যুদ্ধের ঘোষণা জেনে নাও এরপরে যত কবিরা গুণা আছে তার মধ্যে আর কুফর পরে সবচেয়ে আম যে কবিরা গুণাটা সেটা হলো এটা বর্তমানে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোকাবেলায় যুদ্ধ করার জন্য তোমরাও আল্লাহ এবং আল্লাহ রসুলের আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের কথা কিভাবে এভাবে। এখন এইভাবে যুদ্ধ করার কোনো অর্থনীতিটা কোনোভাবেই যেন নিজেকে এটার সাথে সম্পৃক্ত না করা হয় এটা একটা মোমেনের কাজ হবে কোনোভাবেই যেন আমি এটার সাথে তোমাদের মূলধনটা তোমাদের থাকবে তোমরা বেশি নিয়ে জুলুম করো না এবং তোমাদেরকে কম দিয়ে তোমাদের প্রতিও জুলুম করা হবে না মূলধন যা ছিল সেটা তোমরা পেয়ে যাবে ওয়া ইন কানা ذو عস্রে উসরা ফনাধরাতু ইলা মায়সরা এটা সুদের বাইরে ভিন্ন একটা লেনদেনের কথা বলতেছে ওয়া ইন কানা ওয়া ওয়াকা গারিমুন দেনাদার সে যদি অসচ্ছল হয় দেনাদার রিন গ্রোহিতা রিন গ্রোহিতা যদি অসচ্ছল হয় ফনাধরাতুন ইলা মায়সরা এটা তোমাদের জন্য কর্তব্য তার সচ্ছলতা আসা আট পর্যন্ত সময় দেওয়া এটা তোমাদের উপর কর্তব্য ও ইন তসদ্দকু আর যদি তোমরা অসচ্ছল ব্যক্তির উপর সদ্কা করে দাও তসু বিশিদ আল্ ইফিল তাকে আসল সদের মধ্যে করা হয়েছে ওবি তাকফিফ এটা হলো আর একটা খেরাত আলা হাজফি তা তার মানে তাসদ্দু না সদ আলা হাজফি সদ যে সদ একটা নাই একেবারে বা তাও বলা যাবে আলাহ হাজফিহা মানে হালাহিৎ তা আপনাকে দিতে হবে না এটা তাহলে এই যে দায়িত্ব মুক্ত করা এটাও সাদাকা এটা বোঝাবার জন্য তাসাদ দাকু শব্দটা বলা হয়েছে যে দেনাদা তাকে যদি বলা হয় যে ঠিক আছে আপনারা দিতে হবে না তাহলে এটা আমার পক্ষ থেকে তার প্রতি সদকা হিসেবে গণ্য হবে এটা যদি করো তাহলে যে ব্যক্তি কোনো অসচ্ছল ব্যক্তিকে সুযোগ দেবে অথবা তার থেকে পুরো ঋণটাকে সে মাফ করে দেবেদ আনহ তার থেকে পুরো ঋণ টাইল মাফ করে দেবে ইল্লা যেদিন আল্লাহ আরশের ছায়া ছাড়া আল্লাহর ছায়া দেওয়ার উদ্দেশ্য হল আল্লাহর আরসের ছায়া আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ তালা তাকে আল্লাহর আরসের নিচে ছায়া দেবে তো হাদিসের মধ্যে আরসের নিচে ছায়া পাবে কারা কারা বিভিন্ন হাদিসে বিভিন্ন ব্যক্তিদের কথা আসছে এক হাদিসের মধ্যে একসাথে সাতজনের কথা আসছে কথা আসছে আরেক হাদিসের মধ্যে আসছে যে এক বান্দা আল্লাহ হাজির হবে কোনো ন্যাকামল নেই তো ফেরেস তাদেরকে তোমরা দেখো তার আমল নাকামল আছে কিনা তো না কিছুই পায় না পরে এই একটা পাবে যে সে মানুষের সাথে যে লেনদেন করত তো কেউ যদি তার কাছে সময় চাইতো তাহলে সে সময় দিত তখন আল্লাহ তালা বলবে যে এই আমারই বান্দা তার অধীনস্থদের সাথে সেই আচরণটা করতো তো এই আচরণটা আমি করার তো বেশি হকদার এটা বলে ওই বান্দাকে মাফ করে দিত এগুলো হলো যে তার রেপ দেওয়ার জন্য এই হাদিসগুলো আসছে তো উদ্দেশ্য হলো যে যে কোনো আমল সামনে আসে এটা যেন ছোট মনে করে এটা ছেড়ে না দেয়া হয় এটা উদ্দেশ্য এমন না যে বা একটা আমলের ব্যাপারে যখন হাদিস আসছে বা একটা আমল করলে আমি এত ছুটে যাবো না এটা ধরুন আল্লাহর একটা ফজল যে ছোট্ট একটা আমলের উপর আল্লাহ তারা মাফ ঘোষণা দিয়ে দিয়েছেন এটা ফজল কিন্তু স্বাভাবিক নিয়ম তো এটাই যে গুণাহ করলে বান্দাকে ধরবে আর কাজ না করলেও তাকে ধরবে কিন্তু হ্যাঁ কিছু কিছু দেখা দেখা যায় যে একটা আমল এটা একজন এটা ন একজনকে মাফ করে দিতেছে আবার আরও দেখা যায় বড়ো আমল সেটাকেও তেমন উল্লেখ করার মতো কিছুই রাখতেছেন না আল্লাহকে উল্লেখ করতেছেন আসলে উদ্দেশ্য হলো যেন কোনো ন্যাক আমলকে বান্দা ছোট মনে না ছোট মনে না করে ছোট মনে না করে কারণ ওই যে কোরআন শিবের যে আয়ুকরা এরপরে বলতেছেন আর বাকি যা আছে সব যা আছে সব হলো দৌনা সিরেক কফুরের দোনা নিচে যা আছে সবগুলো আল্লাহ মাফ করবেন তবে তবে যার জন্য আল্লাহ চাইবে না এই জন্য ওই হাদিস হাদিস যখন পড়া হবে তখন একসাথে রাজা এর হাদিস এবং হৌফের হাদিস দু একসাথে পড়া চাই তা না হলে জেহেনের মধ্যে এত আসবে না এই যে এই জাতীয় কিছু একটা হাদিস শুনে যদি মনে করে যে আচ্ছা ঠিক আছে রাজা এর হাদিস একদম কাছাকাছি ভাব হৌফের হাদিস গুলো পড়লে স্বাভাবিকভাবে দিল কেঁপে উঠে ওগুলো আগে নিয়ে তার যা কোন বান্দা সারাটা জীবন জান্নাতে যাওয়ার আমল করবে কিন্তু কিন্তু তখন কদর সম তার উপর গালেব হয়ে যায় জাহান কাজ করে সে জাহ্নামে হয়ে যায় আবার এর বিপরীতটাও আছে দেখ আয়াত চলতেছে সুদের সুদের আয়াত চলতেছে সেখানে আল্লাহ তালা এমন এক কথা বলছেন যে কথাটা আর কোন কবির গুনার ব্যাপারে বলেনি ফায়দানো বিহার আল্লাহল এই কথাটা আল্লাহ তালা শেষ করতেছেন তারতিব কোরআন কারিমের সেটা তো আল্লাহ পক্ষ থেকে আসছে তাই না তো এই মানে আল্লাহ তাহা জিব আলাহিসামকে বলে দিয়েছেন তিনি রসুল সাল্লাহ আলী আসসালামের কাছে এসে বলছেন যে আয়াতের তারতীপটা কীভাবে কোন আয়াতটা কোন জায়গায় রাখাবে কোন এটা রাখা হবে তো সুদের ব্যাপারে আল্লাহ তালা কতটা ধমকের সাথে আগে কথারা বলছেন এরপরে সুদের আয়াতের পরে ওই আয়াতটা এখানে রাখতেছেন যেই আয়াতের পরে আসমানি কোনো হেদায়ত দুনিয়াতে আসবে না শেষ হেদায়তটা আল্লাহ তালা এখানে রাখতেছেন রসুলসল্লাহ আলী মাধ্যমে সুদের আয়াতের পরে এই যে দেখো আল্লাহ তালার পক্ষ থেকে আসমানি হৃদায়ত আর কখনো আসবে না আর কখনো আসবে না সর্বশেষ কথা যেটা সেটা আল্লাহ তালা এই ফিকরে আখেরা এবং কত গুরুত্বপূর্ণ না এই মজমুনের এই আয়াতটা যেই জায়গা রাখা হবে বুঝাবো সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ হবে কতটা গুরুত্বপূর্ণ হবে মানে কোন একজন বুজুগ সারা জীবন অনেক মূল্যবান কথা বলছেন শেষ আলমিন যে কথাটা দিয়ে আসমানে হৃদায়তটা শেষ করতে সেই কথাটা এখানে তার তীপটা হলো এই সুদের আয়তের পরে তোর যাও না যে এই আয়াত নাজিল হওয়ার একুশ দিন পর আহকাম তো এটা হলো সর্বশেষ দিনটাকে ভয় করো তোর যাও না যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে তোর যাওনা تُرَدُّونَ لِلْفَاعِلِ تَسِيرُونَ فِيهِ إِلَى اللَّهِ وَهُوَ يَوْمُ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى فِيهِ كُلُّ نَفْسٍ جَزَاءَ مَا كَسَبَتْ প্রত্যেককে তার কৃতকর্মের বদলা পুরোপুরি দেয়া হবে প্রত্যেককে তার কৃতকর্মের বদলা প্রতিদান من خير وشر وهم لا يظلمون তার প্রতি একটুও বিচার করা يعمل مثقال ذره خير يره يعمل مثقال ভিন্ন মজমুন শুরু হইতেছেন তো আগের আয়াতে প্রথমে তো আলোচনা শুরু হয়েছিল এনফাক দিয়ে সম্পূর্ণ বিপরীত রেবা এটা বলা কিভাবে আমরা করব এই বিষয়ে সংক্রান্ত আল্লাহ তালা কিছু হৃদায়ত দিতেছেন কোরআন একাডেমির সবচেয়ে বড় আয়াত সবচেয়ে বড় আয়াত এটা আখিরি আয়াত আর সবচেয়ে বড় আয়াত একবার এক মোত্তা ইয়ুহাল্লাদ আমন সবচেয়ে বড় আয়াতা সংক্রান্ত যে মহামালা করবে ইদা তাদসাম্মা তোমরা কোনো বাকিতে কারবার করো ইলা আজ মুসাম্মা মোসাম্মা নির্ধারিত মেয়াদ পর্যন্ত নির্ধারিত একটি মেয়াদ পর্যন্ত যখন তোমরা বাকিতে কারবার করো ইদা আমরা বাংলাতে বাকি বলি সমন সমন বাকি আমি তোমাকে কিতাব দিয়ে দিলাম তুমি বললা যে আপনার টাকাটা আমি এই আগামী মাসের এক তারিখে দেব এটা হলো সমন বাকি আরেকটা হলো যে আমি তোমাকে টাকা দিয়ে দিলাম দশ হাজার টাকায় এবং আমি তুমি বললে ঠিক আছে আমি এই আগামী বছর অমুক মাসের অমুক তারিখে আপনাকে এই মানের এই গম দেব অমুক জায়গাটাতে দেব। এই যে টাকা দিয়ে দিলাম নগদ পণ্যটা তুমি পরে দে এটাকে কি বলে শুধু হাতে সালম সালম এখানে তাদায়ন্ত বিদায়নের মধ্যে দুটা সামিল কা সালামিন ও করদ্দিন যেমন বাইয় সালম অথবা কর্জা ইলা আজালিম মুসাম্মা যখন তোমরা এই লেনদেনটা করো নির্ধারিত মেয়াদ পর্যন্ত এই ইলা আজালিম মোসাম্মা বলা হয়েছে বাকির লেনদেন বাকির লেনদেন যদি জিদাল যেন না হয় এজন্য সব বাকির ব্যাপারি একদম করা চাই ও মোতায়েন করা চাই টাকা পয়সা লেনদেন হয় যে সেটা ওক্ত মতো করা চাই যে আমি আগামী সপ্তাহে বৃহস্পতিবার করা চাই বৃহস্পতিবার জোরে আগে দিয়ে দেব না পারা যায় তখন আবার সে সময় যত বাড়িয়ে দেবে সময়টা মোতায়েন করে নেওয়া দেনাদারের জন্য কর্তব্য সময় মতো আইন করে নেওয়া এটা আজালি মোসাম্মা তো বলতেছে যখনই তোমরা কোন বাকির কারবার করো নির্ধারিত মেয়াদ পর্যন্ত তখন তোমরা এটা লিখে রাখো লেখা থেকে অল্প টাকা নিতেছে এটা কি লিখবো দিয়েই তো দেবেন কিন্তু পরে হয়টা কি পরে হয়টা কি যে নিছে তারাও সেও ভুলে গেছে যে আমার কাছে টাকাটা নিচে সে ভুলে গেছে এখন আমি তো লজ্জায় তার কাছে চাইতে পারি না এদিক দিয়ে সেও যেহেতু ভুলে গেছে অতএব না আমি লজ্জায় তাইতে পারতেছি অনেকদিন পরে যদি তার কাছে আমি সেও বেচারা লজ্জায় লজ্জায় পরে যায় এখন অনেক হয় না তার মনে হইলো অবশ্যই দিয়ে দিত কিন্তু সে ভুলে গেছে এখন অবস্থাটা কি হয় তার সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যায় যে এই লোকটা কেমন যে আমার টাকা নিল কিন্তু পরে আর দিতেছে না কিন্তু যদি লেখা থাকতো ওর কাছেটা কাগজ থাকতো আমার কাছে কাগজ তাহলে হয়তোটাকে নির্ধারিত সময় হয়ে গেছে আমাদের থেকে একদমই ছুটে গেছে ফাক্তুবো তো প্রজাটি যা হওয়া সেটা তো হয় ফাক্তুবু নিজেরা নিজেরা কি লিখবো আবার নিজেরা আমাদের ভাই ভাই মহামালা কি লিখবো কিন্তু পরে দেখা যায় এইগুলোকে কেন্দ্র করে সম্পর্ক নষ্ট হয়ে যাবে আল্লাহ নিজে বলতেছেন এত লম্বা চূড়া করে ফান এবং কোন লেখক যেন ন্যায়সঙ্গত ভাবে তোমাদের মাঝে তা লিখে রাখে বা লিখে দেয়। দেয়াল দেয়নি আদল ন্যায়সঙ্গত ভাবে যেন কোনো লেখক তা লিখে তো বিল আদলে বিল হাকিহি সে লেখার ব্যাপারে যেন ইনসাফের সাথে লেখেদাল আজল ওয়ালা ইয়ুস মাল আজল কোনোটার মধ্যেই যেন সে কম বেশি না করে কম বেশি না করে একজনের পক্ষ অবলম্বন করে যেন এই আরেকজনকে ক্ষতি না করে এটা কথা আর কি এই কথা বলছো না মনে করো এই আমার কাছ থেকে তুমি এক বছর পরে দিব যে এক বছর পর জানুয়ারি মাসালান দশ তারিখে দেবে এই কথাটা তোর সময়টাও একদম ঠিক করে লেখা হয় আবার কত টাকা দেবে সেটাও যেন ঠিক করে লেখা হয় আমার পক্ষ হয়ে যা কথা হয়েছে সেই টাকাটা যেন না বাড়ায় যে কথা হয়েছিল দশ হাজার ওখানে লেখা রাখলো বারো হাজার আমার পক্ষ হয়ে অথবা তার পক্ষ হয়ে যেন পরিমাণ না কমিয়ে দেয় অথবা মেয়াদ আরো না দেয় তার পক্ষ হয়ে সব হুকুম দুনিয়া সব মানুষের জন্য না সব মানুষের জন্য না আল্লাহ তো জানেন যে আমার বান্ধাদের মধ্যে অনেক এমন হবে যে মহামলা করবে ওরা একজন লেখা ওরা কিচ্ছুই জানে না এখন কেমনে করবে সবাই অন্য আরেকজনকে রাখতে হবে এখন সে যদি আবার গাতে রামি করে আমি লিখুন আল্লাহ দেখো সে যেন আবার বলতে আল্লাহ শিখাইছে লিখে দেয় কোন কোনো না হলে সেজন্য মানা করে তো দেখো মহামালাটা যদিও নাকি একটা খাস ঘটনার সাথে আল্লাহ তাকে কিতাবতের এই দিছে মাধ্যমে তাকে ফজলত দিছে অতএব সে যেন কেউ তাকে ডাকে লেখার জন্য সেজন্য মানা করে এটা থেকে যে যে ইয়াটা বোঝা যায় সব মামলাতে আল্লাহ তারা যদি কাউকে কোন একটা ফজিলত দিচ্ছেন অন্য লোক তার দিকে মোহতাজ হইছে তাহলে কোনো ওজন না হলে তাদের সেই প্রয়োজনটা পুরা করা যখন তাকে ডাকা হবে কিতাবতের ব্যাপারে কারণ কথাটা তো লেখা হবে তার পক্ষ থেকে এটা যেন তার পক্ষ থেকে একটা স্বীকার তার পক্ষ থেকে যেন স্বীকার এখন যদি আমি দেনাদ আমি তোমাকে দেবো এক বছর পরে দশ টাকা তাহলে আমি কথাটা লেখাব যে আমার নাম অমুক আমি তার কাছ থেকে কিনেছি এত টাকার তবে সেটা বাকি এইভাবে কথাটা আমি মুখে বলে লেখাবো এটা বলতে যা হক যার উপর সাব্যস্ত হয় সে লেখাবে সে যেন লেখায় ফাল আল আল কাহিপ আল্লাহিল হাকু जारब्यस्त कब लेखा कतेब के कारण लियुल मसूदी कारण तरह सी कागजागर सी तो फायर अत एक कर लिम आलिह जान या जाए कि जरूरी रूप लिमा आलिहर की এখন সে যে লেখাবে এখন সে লেখানোর সময় সে যদি একটু উল্টা পাল্টা ফেলে এই জন্য এখানে কোন জিনিসটা নিয়ন্ত্রণ করবে আর কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না কারণ এমন যদি হয় যে এই যে হলো পাওনাদার সে মূর্খ সে কিছু বুঝবে না এই জন্য আমি বলে একটু কম বেশি করে লেখাই দিলাম এই জন্য অন্য কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না নিয়ন্ত্রণ পারবে একটা জিনিস সেটা হলো বলতেছে সে যেন তার রব ভয় করে সে যেন আল্লাহকে ভয় করে আগর বলতেছে রব যিনি তার রব যিনি আল্লাহ পালে যে আল্লাহ তাকে লালন পালন করে ফি লেখানোর ব্যাপারে সে যেন তার রব আল্লাহকে ভয় করে সে যেন হক একটুও না কমায় ওয়ালা ইয়াবি আহ এখন রইল যে লেখাবে যার দায়িত্ব লেখানো সে যদি লেখাতে না পারে তাহলে দেখো প্রথম কথাটা হলো নিজে সরা দিতে সবগুলো শেখ না যার উপর হক সাব্যস্ত হয় সে যদি নির্বোধ হয় সাফিহান না এটাই সাফিহানের আসল তর্জমা আর মুবাজ দিরান এটা হলো এটা লাজি মানা যে কারো যদি আকল কমজোর হয় তাহলে সে নিজের সম্পদকে কিভাবে ব্যয় করবে এটা বুঝবে না তো এটার অপচয় করবে সেই হিসেবে মুবাজ দিরানটা করছে এটা কোনো শাব্দিক তাফসির না তো যার উপর হক সাব্যস্ত হয় সে যদি নির্বোধ হয় সাফি হান মুবাদ দিরান অথবা সে লেখানো থেকে অক্ষম হয় দুর্বল হয় দুর্বল হবে কিবারিন। বেশি ছোট এই কারণে সে লেখাতে পারে না কি বলতে হবে সে জানে না অথবা একদম বেশি বুড়ো হয়ে গেছে এই কারণে পারে না তাহলে এই দুইটা আওলা অথবা অন্য কোনো কারণে সে লেখাতে পারে না সে নিজে লেখাতে পারে না লিহারাসিন বোবা এ কারণে পারে না লেখা লেখাতে আও জাহালিম বি এমন এক দেশে আছে বা যার সাথে তার মহামালাটা সেখানে ও অন্য ভাষায় কথাটা লেখাতে হবে তো সেই যেই ভাষায় লেখাতে হবে সেই ভাষাটা তার জানা নেই এটা ভাষা জানা নেই না আলিক তো ভাষা জানা নেই মানে ওই যেই ভাষায় লেখাবে সেই ভাষাটাই জানা নেই অথবা কীভাবে লেখাইতে হবে এটা তার জানা নেই কীভাবে সুন্দরকে সাজাটা লিখতে হয় কি কী কথা এখানে থাকতে হয় এটা তার জানা নেই না আলিক যেইটাই হোক ফাল ইউমিলি ইহু তাহলে তার অভিভাবক তা লেখাবে তার অভিভাবক তার লেখাবে দের উদ্দেশ্য হল মুতা তার কার্যনির্বাহী যে ব্যক্তি তার কার্য নির্বাহী যে সে লেখাবে মিন ওয়ালিদিন ওয়াসি ইন ওয়া কাইমিন ওয়া মোতারজিমিন তার পিতা অথবা তার ওয়াসি ওসি মানে যার কাছে ওসিয়ত করে গেছে ওই যে মনে করো এক বাবা মারা যাওয়ার সময় নিজের সন্তানের ব্যাপারে জায়দের কাছে ওসিয়ত করে গেছে মনে করো ওমর ওমর মারা যাওয়ার সময় তার নিজের সন্তানের ব্যাপারে জায়দের জায়দের কাছে ওসিয়ত করে গেছে এই জায়দে বলা হবে ওয়াসি ইন কি বলে হবে ওসি ইউন আর যে ওসি করছে মো সি আর নিজের সন্তান হবে মো সাড়ে তত্ত্বাবধায়ক ওই এগুলো ওই মোতাবলি আমি মা নাই তত্ত্বাবধায়ক মোতারজিমিন ওই যে ভাষান্তরকারী অনুবাদক তাহলে সে লেখাবে বি কথাটা আবার বলতেছে ইনসাফের সাথে যেন সে লেখায় এই লেখা সম্পন্ন হলো এবার বলতেছে এটা তো হলো লিখিত একটা কাগজ হলো এটার উপরে আমার সাক্ষী রাখতে হবে কারণ লিখিত কাগজ এটা সারেই হুজত হয় না যদি তার স্বপক্ষে কোনো ব্যক্তি সাহেদ না থাকে লিখিত কাগজ সেটা সারেরই হুজত হয় না যদি ব্যক্তি শাহেদ না থাকে তাহলে ব্যক্তি শাহেদ হলে লিখিত কাগজটা এটা শুধু মোদাক্কেরা শুধু এটা স্মরণ করা হবে কথাটা বলছো কিনা এটা আল্লাহ তালের হুকুম যেমন এটা বর্তমান ইয়া তো লিখিত কোন জিনিস এটা প্রমাণ হয় না যদি এটা সব পক্ষে কোন ব্যক্তি দলিল না থাকে সাক্ষী বানাও তোমাদের পুরুষদের মধ্যে থেকে দুজনকে তোমাদের পুরুষ মানে হইলো আই বামিন আল আহরার কথাগুলো বোঝা গেছে সাক্ষী হতে হবে সেটা সামনে আসতেছে ফাইলাম ইয়াকু না যদি সাক্ষী দুজন পুরুষ না হয়তান ইয় সাধু না তাহলে একজন পুরুষ দুজন মহিলা দুজন মহিলা হলে যাদেরকে তোমরা পছন্দ করো মিম্মান তার দাও না মিনার সুহাদা এমন সাক্ষীদের মধ্যে হতে যাদেরকে তোমরা পছন্দ করো তাদের দিনদারির কারণে আদালতের কারণে লিদিনিহিদালতিহী দিনদারি মতলব একই দিনদারি আমানত দাড়ির কারণে যাদেরকে তোমরা পছন্দ করো এখন মহিলা দুজনের কথা কেন বললো যে মহিলাদের সংখ্যা একাধিক কেন লিআলি যেন তাদের একজন যদি বিভ্রান্ত হয় অর্থাৎ তানসা ভুলে যায় আর দাতা সাক্ষী ভুলে যায় নক্সি আকলিহীন বা জপ্তিহীন তাদের এই বিবেক বুদ্ধি কম হওয়ার কারণে অথবা তাদের শক্তি কম হওয়ার কারণে বিবেক বুদ্ধি কম হওয়ার কারণে বা স্মরণ শক্তি কম হওয়ার কারণে যদি তারা ভুলে যায় ফাতুজ কিরা ফাতুদাক বি তশদ্দিদ বাবী ইফাল থেকে বাবী তাফিল থেকে ফাতুজ কিরা ফাতুদাকিরা ইহদাহ উখরা তাহলে একজন অপরজনকে স্মরণ করিয়ে দেবে তো মহিলাদের সংখ্যা একাধিক রাখা হলো যেন যদি তাদের একজন বিভ্রান্ত হয় ভুলে যায়। তাহলে অপরজন করিয়ে করিয়ে দেবে। দেবে। মানে যিনি বানাইছেন জি আল্লাহ মহিলাদেরকে বানাইছেন তিনি এখানে সাধারণ মহামালাতে এটা করতেছেন সাধারণটা মহামালাতেও একজন মহিলার উপরে এতেবার করা যাবে না মেশিনটাকে যিনি বানাইছেন সেই বানানো মেশিনের ব্যাপারে একদম সাধারণ সাধারণ মহামালা আছে রব্বুল যিনি খালেক তিনি বলতেছেন একজনকে রাখবেনা আর করে একজন আরেজনকে স্মরণ করা যেতে পারে তার মানে স্মরণ করাই দেওয়া এটি হল তা আদে ওই ভুলে যাওয়া এটা ইল্লফ না তো ওটাকে আগে আনলেন কেন কারণ স্মরণ করানো এটা তো তখনই দরকার পড়বে যদি ভুলে যায় তাহলে দলাল ভুলে যাওয়া এটা হলো হিসেবে মহল অর্থাৎ লিতু জাকিরা ইন দলাতিল উলা যদি প্রথম জনে ভুলে যায় তাহলে যেন অপর জনে মনে করিয়ে দেয় লিতু উখরা ইন দলাতিল উলা প্রথম জনে ভুলে গেলে যেন অপরজনে মনে করে দেয় এটাই হলো ইল্লত এখন তাহলে আসল ইল্লত হলো ফাতুকিরা তাহলে ওই ইল্লতের জায়গায় আন তাদিল্লা আন তাদিল্লাটাকে মুকাদ্দম কেন করা হলো বলতে যেহেতু প্রথমটা প্রথমটা হলো সবক সববে মানে দাকালাতিল ইল্লাহ আলা দলাল ইল্লত বুঝাই এমন জিনিস এখানে ওই লামতো মাহজুব আসেন লামটা আসছে লি আন্না দলাল কারণ দলালটা হলো এজ কার না ভুলে গেলে স্মরণ করার ইন এর পর একটা হিয়া আর সর্তা দুটা মিলে গিয়ে ইন এর মধ্যে কাছরা হবে ওদিক দিয়ে তুজাক মধ্যে গিয়ে রফা হবে রফা কেন হবে এই সুরতে আবার এটা হবে জুমলা মুস্তা ভিন্ন তাহলে আবার একটা হবে যে ইন তো ফাহিয়া হলে এহদাহ বয়ান হবে দ্বিতীয় অস্বীকার না করে এবং দেওয়ার জন্য শাহাদত গ্রহণ করা মানে সাক্ষী হওয়ার শাহেদ বনার জন্য আরেকটা হলো যে শাহাদতটা দেওয়ার জন্য যখন তাদেরকে ডাকা হবে তখন তারা যেন অস্বীকার না করে তোমরা এই বিষয়গুলো লিখে রাখতে বিরক্ত হইও না আও বিষয়টা ছোট হোক বা বড় হোক আমি হক যে হকের উপর তোমরা সাক্ষী হচ্ছ সেই হকটা লিখে রাখতে তোমরা বিরক্ত হইও না লিখা থাকে বুকরি ডালি যে এটা এই ধরনের ঘটনা তো অনেক হয় তো কটা লিখে রাখব। এটা মনে করে তোমরা এই বিষয়গুলো লিখে রাখতে বিরক্ত হয় না কে লিখবে সেটা পিছনে বলা হয়েছে লিখেও রাখবে সে হকটা ওয়াজিব হওয়ার ইলা আজালি একটা নির্ধারিত একটা মেয়াদ পর্যন্ত যে ওই সময় পর্যন্ত এই মামলাটা যে ওই নির্ধারিত তারিখ বলা হলো मुखे से हकिन वही इला हाल तर मान ही हलुहु का সে হকটা হক শব্দটা সাক্ষী দেয়ার পক্ষে অধিক সহায়ক আকি শাহাদা আই আ আলা এটা আমাতি সাহাধা। দেয়ার পক্ষে অধিক সহায়ক। যে তমরা সাক্ষেও বানাবে আবার লিখেও রাখবে। কাগজ আছে ব্যক্তি হ আছে। তাহলে এই লিখের রাখাটা। এটা আল্লাহ টা কাছে ইনসাফ সম্মত নেয় সম্মত এবং সাক্ষেই দেয়ার পক্ষে অধিক সহায়ক। লিয়াননাহু ইয়াদ ইউজাক ওই কাগজটায় ল আন নাহুমান লিয়ান নাদা লকাল কাতবু ওই লিখে রাখাটা। শাহাদতটাকে স্মরণ করাবে শাহাদ এবং সন্দেহে পড়বে না এর জন্য অধিক নিকটতর আদেনা আকাবু ইন শুধু ব্যক্তির উপর ভরসা করা হলে তো যদিও এতটুকু কাফি কিন্তু লিখে রাখা হয় তাহলে আরো বেশি নিশ্চিত দূরটা বিষয়ে তোমরা কোনো রকমের সন্দেহ হবে না এই সন্দেহ অতীত না হওয়ার অধিক নিকটতর এটা ইল্লা আন তাকু নাতুন হা হ্যাঁ যদি নগদ কেনা বেচা হয় যদি নগদ ব্যবসা হয় তাহলে লিখতে হবে না তবে যদি নগদ ব্যবসা হয় তাহলে লিখতে হবে না এই তাকড়ে বোঝালেন যে এখানে এই শব্দটা ফা তাকুনা মানে হলো ফা তাকুনা এই তাকুনা শব্দটা হবে না ইসমোহা গমির তিজারা যেই ব্যবসাটাকে তোমরা নগদ নিয়ে নাও তার মধ্যে কোন আজল থাকে না মেয়াদ থাকে না থাকে না ফালাইনা তাহলে সেই বিষয়টা তোমরা যদি না লেখো তাহলে তাতে কোনো অসুবিধা নেই দ্বিতীয় সুরতে যে ইতনার এই তেজারতন হাদার উদ্দেশ্য হবে ব্যবসার পণ্য এটা হল আলা তখন আয়তের অর্থটা কি হবে إلا أن تكون التجارة في شيء حاضر إلا أن تكون التجارة في شيء حاضر نبت كنو بستر في مددية تمادي تجارة تحال متجر فيه اسم الظرف وأشهدو إذا تباعتم عليه جوكن تم را پروشبر كنبتا کرو تقن كن شاكبانو وأشهدو إذا تباعتم جوكن تم را كنبتا کرو تو إجارو پروشاكبانو فإنه أدفع للإختلاف إجاب পরস্পর ঝগড়া বিবাদকে মিটিয়ে দেবে সাক্ষী বানাবে রাখার কথা মুস্তাহাব এটা কোনো উজুব না উজুবের না পিছনে আল্লাহ তালা বলছেন যে সাক্ষীদেরকে বলছেন যে তোমাদেরকে যখন ডাকা হবে তখন তোমরা সাক্ষী হতে অথবা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানাবে না কিন্তু এই কথাটা তো হলো যেন যারা ডাকবে তাদের পক্ষে কথা হয়ে গেছে না এখন তারা যদি এই যে আল্লাহ তালা তাদের পক্ষে যে একটু বললেন এটার এই অপব্যবহার করে যে আল্লাহ তো বলছে যে তোমাদেরকে সাক্ষীদেরকে যে তোমরা কখনোই অস্বীকৃতি জানাবে না অতএব সময় নাই যখন ইচ্ছা তখন এই সাক্ষীদেরকে এটাকে আনে এই তার যদি আসেন আমার সাক্ষী হতে হবে সাক্ষী দিতে হবে এই বেতনাদের আবার কষ্ট হয়ে যাবে না এই জন্য আল্লাহটা বলতেছে যে সাক্ষীদেরকে মারুক যেমন পড়া যাবে মাঝুল পড়া যাবে না মাঝুল পড়া যাবে না দুইটা কাতিবং মাঝুল পড়া হলে তোর হবে যে লেখককে যেন কষ্ট দেওয়া না হয় এবং সাক্ষীকেও যেন কষ্ট দেয়া না হয় মারুফের হইতে পারে মা মারুফের সুরতটাকে আগে মারুফের হলে অর্থটা কি হবে কাতেবে যেন কষ্ট না দেয় যেন কষ্ট না দেয় এই সাহেব মুসান তর্জমাটা করতেছেন প্রথমে যার উপরে ঋণ দেয়ার তাদের দুজনকে যেন কষ্ট না দেয় বি সাক্ষী দেওয়ার সময় কথা কিছু লটপালট করে ফেললো সাক্ষী দেওয়ার সময় এই যদি মারুফের ধরা হয় তর্জমাটা আরেকটা হলো মাঝুর তাহলে অর্থটা কি হবে তাদেরকে যেন কষ্ট নেয়া দেয়া না হয় তাদেরকে কষ্ট কে দেবে হক এটাকে মানা আলাইবির হক যে এমন ব্যাপার তাদের উপরে চাপিয়ে দিল যেটা তাদের সাধ্যে নাই লেখা সংক্রান্ত বিষয়ে তুমি সাক্ষী দেওয়ার ব্যাপারে ও ইল্লাম তা যদি তোমরা এরূপ করো ফুসো কুমিক তাহলে এটা তোমাদের পক্ষ থেকে অবাধ্যতা হবে ও এখানে আনছে জমা জমার এই সিগাটা দারালত করে যে ওলা শাহিদ সেখানে মাছ তরজমাটাই হবে হা জামাল জামালে এটা বলছেন দেখো কিভাবে যে ওলা শাহিদ এখানে যদি তারা করো এখানে তো মনে আছে এটা না মনাসেব ছিল কিন্তু আগের থেকে যদি ধরা হয় তাদেরকে যেন কষ্ট নেওয়া দেয়া না হয় তাদেরকে কষ্ট দিবে কারা তোমরা তোমরা মানে ওই যে সাহেবের হক আর মান আলাহ হক এই জামা তো সেই হিসেবে মোনাসিম হলো যে ওখানে ওটা হওয়া দিচ্ছেন তারা যেন তাদেরকে বলা হলো যারা সোহাদাদেরকে ডেকে নিয়ে যাবে তারা যেন তাদেরকে বেজা কষ্ট না দেয় তো ইনতা এই খেতাবটা তাহলে কাদেরকে হবে সাহাবে হক মানে আলাইল হক তাদেরকে বলতেছে তোমরা তাদেরকে কষ্ট দেবে না কিন্তু যদি দাও তাহলে তোমাদের এই অবাধ্যতা যেটা তোমাদের সঙ্গে গিয়ে মিলিত হবে তো বিকুম এটা তা আলুক সঙ্গে হবে না সঙ্গে হবে এটা বোঝালো আল্লাহ তা আল্লাহ সাধারণ নীতি এটা যে কোনো হুকুম বলার পর আল্লাহ তা বলে যেটা মূলত হুকুম পালন করার জন্য আল্লাহ তোমাদেরকে তোমাদের দিনী বিষয়ের সব কল্যাণকর দিকগুলো শিখিয়ে দেবেন্লাহ এটা তার কি বলতেছেন একটা হলো এটা হালে মুকাদ মানে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার সময় তোমাদের জন্য আল্লাহ দেখেন তবে এটা মুসালেফে বলতেছেন দুইটা তফসিল বলতেছেন যদিও প্রথমটা জোর যে তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহকে ভয় করলে তোমাদের জন্য এটা মুকাদ্দার হবে যে আল্লাহ তালা তোমাদেরকে এলেম দেবেন হালে মুকাদ্দার অর্থ তো এটাই হালে মুকাদ্দারা পিছনে কোনো জায়গায় খালি দিনার মধ্যে যে জুলহাল হালের জমানা এক হতে হয় কিন্তু কোন জায়গায় যদি দেখা যায় জুলহাল হালের জমানা এক না মানে উজুদের জমানাটা এক না তাহলে ওই জায়গাতে বলা হয় হালে মুকাদ্দারা তার মানে হলো যখন জুলহাল উজুদে আসতেছে তখন হালের পুরো সময়টা না হালটা হবে যেটা মুকাদ্দার হইতেছে মোকাদ্দার যখন জান্নাতিরা জান্নাতে দাফেল হবে জামানা আর হুলুদের এক হবে না হুলুদ তো হবে অনন্ত কাল বাকি হলুদ এর ফাটা হবে যেই মুহূর্তে তুমি ভয়টা করো ওই মুহূর্তে আল্লাহ তোমাদেরকে আলেম দেবেন এই ফায়সলাটা হবে বাকি আলেম তো দেবেন পর এটা একটা তার করলেন একটা তার কি হালু মুারহ আউ অথবা এটা হবে মুস্তা আনিফ জুমাই আনিফা এটাই রাজে মুস্তানি হাসের না আসা এখানে তো ও এসে গেছে ও এসে গেছে তো না যে কায়দা সেই কায়দার হয় না এটাকে হাল বলা ফেলে মুজারে মুসবাত যখন হাল হয় তখন সেখানে শুধু জমির আসে আয়েদ আসে ও আসে না এখানে তো ওয়াও এসে গেছে আসছে এটা দেখে দেখে না কায়দা বানানো হয়েছে তো নাহবিরা যে কায়দা বানাইছেন সেটা হয়তো আরাম ভাবে দেখে এটা কায়দা বানাইছেন যে সাধারণত আমরা দেখতে পাই মোজারে মুসবাত হলে সেখানে হালের মধ্যে বা আসে না কিন্তু এখানে একটা আসলো এটা হইতে পারে না ব্যতিক্রম কথা এবং তোমরা বাকির লেনদেন না পাও ফারু হুম মকবহ তাহলে তোমাদের উপর কর্তব্য বন্ধক রাখা মকবহ যেটা পাওনা এর কাছে হবে কেরাতা শিকো না বিহা যেই বন্ধকের মাধ্যমে তোমরা নিশ্চয়তা লাভ করবে তাস্তা শিকো বিহা তখনও বন্ধক রাখা যাবে এটা হাদিসের মধ্যে বলা হয়েছে দেখো এটা বলতেছেন ওবাইয়ান হাদিস শরীফের মধ্যে আসছে যে রাহান রাখা জায়জ হবে হজরের হালাতেও এবং যখন কাতের আছে তখনও করা যাবে তাহলে বন্ধকের ব্যাপারটা যদি আমি হয় সফরও বন্ধক রাখা যাবে হজরাও রাখা যাবে কাতের থাকলেও যাবে কাতের না থাকলেও যাবে তাহলে এখানে এই বিশেষভাবে ওই আলা সাফারিন ওয়ালাম তাজিদু কাণী দুটা কথা কেন বললো বললো দুটা কথা এই জন্য বলছে যে ওই সময়ে নিশ্চয়তা লাভ করার প্রয়োজনীয়তাটা বেশি দেখা দেয় সফরের হালাতে নিশ্চয়তা লাভ করার প্রয়োজনীয়তা বেশি দেখা দেয় তাহলে উল্লেখিত দুইটা কয়েদের সঙ্গে হুকুমটাকে কেন মোকায়ত করা হলো যে ফারিহানু মকব এই হুকুমটাকে মোকায়ত করা হয়েছে যদি তোমরা সফরে থাকো এবং কোনো কাতেব না পাও এই যে এই কয়েদের সাথে কেন মোকায়ত করা হলো যদি হুকুমটা আমি হয় বললে এই জন্য লাভ করার প্রয়োজনীয়তা অনেক বেশি ওই হালাতে নিশ্চয়তা লাভ করার প্রয়োজনীয়তা অনেক বেশি সফরের হালাতে কারণ সফরের হালাতে মানুষ সাধারণত থাকে না দুই তিনজন মানুষই থাকে সেখানে যদি এই রাহানটা না রাখা হয় তাহলে দেখা যায় যে সফরে যদি রাহানো না কিন্তু বাড়িতে থাকা গেলে বাড়িতে থাকা গেলে যদি লেখলো না রাহানো রাখলো না তারপরেও সেখানে নষ্ট হওয়ার আশঙ্কাটা কম অনেক লোকজন আছে কবজা শর্ত বলতে এখানে ভিন্ন কথা বলতেছে যে যে রেহানটা কতটুকু করে দেওয়া জরুরি না একটা জিনিস মকবুজা এটা হওয়ার জন্য আমার পক্ষ থেকে কবজা জরুরি মানে কাবজের ফেয়াল কাফি কাবজের ফেয়াল কাফি তোমার পক্ষ থেকে কবজা করে দেওয়া কব্জার সুযোগ দিয়ে দেওয়া এটা জরুরি না মা কবজা করাই দেওয়া এটা জরুরি না আমার পক্ষ থেকে কব্জা হয়ে গেলে এটা মাক বৌজা হয়ে যাবে যদিও তোমার পক্ষ থেকে এক বা পাওয়া যায়নি এখানে দুটো জিনিস একটা হলে একজনে কবজাটা দেবে আর তুমি কবজাটা করবা তো আয়তে বলতেছে ফারিহান ও মাকবউ মাক বৌজা শব্দটা আরেকটা জন বুঝাইছে যে এই রাহান সই হওয়ার জন্য জরুরি সেখানে কব্জার ক্ষেত্রে দুইজনের ফেয়ার লাগে যেমন ধরো তোমার সাথে আমার লেনদেন হলো লেনদেন হওয়ার পরে একটা জিনিস রাহান রাখবো এখন একটা জিনিস মনে করো আগের থেকে তোমার কাছে আছে অথবা অন্য একজনের কাছে আছে। তুমি নিজের থেকে সেটা তার কাছ থেকে নিয়ে তুই বলল যে আপনার একটা জিনিসের কাছে আছে সেটা আমি আমি নিয়ে নিলাম এটা রাহান হিসাবে কবজা নিয়ে নিছি তো আমি বললাম ঠিক আছে আমি তোমাকে নিয়ে দিই নাই তুমি নিয়ে নিছ তোমার কবজা নিয়ে নিছ হয়ে আমার পক্ষ থেকে এক বাজ পাওয়া যায়নি হয়ে যাবে রাহানের মধ্যে কবজ শর্ত এটা একটা জিনিস বুঝাচ্ছে আরেকটা হলো পক্ষ থেকে কবজা কানের পক্ষ থেকে এক বাজ পাওয়া না যায় হ্যাঁ লাগবে রাহেনের পক্ষ থেকে ইজিন লাগবে ইজিন টা হলি কথাটা বুঝছো তোমার কাছে কিছু লেনদেন করে ফেললো বা আবা যদি তোমাদের যদি তোমরা একে অপর অপরকে বিশ্বাস করো যদি তোমরা তোমাদের একজন অপরজনকে বিশ্বাস করে সেই আমানত আদায় করে তো যার কাছে আমানতটা রাখা হলো কি এখানে কি আমানত রাখছে কি রাখছে দাই রাখছে কিন্তু এটাকে যেন সে আমানত হিসেবে আদায় করে দেয় যার কাছে আমানত রাখা হলো সে যেন আমান তার দাইনটা যেন আদায় করে আসল যেটা দ্বারাই সে এই হুকুমটা পালন করবে সেজন্য তার রব আল্লাহ কে ভয় করে যদি কেউ কোনো ব্যাপারে একজনের হক পাওয়া না পাওয়াটা নির্ভর করে তাহলে সেখানে দিনই হয়ে যায় শাহাদতটা দেওয়া তুমুর শাহাদা ইদা মতিহা যখন সাক্ষীটা দেওয়ার জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা সাক্ষীটা গোপন করো না নাহ আসিমন কলবহু যে সাক্ষী গোপন করবে তার দিল পাপী দিল পাপি পাপি বিক্রি কলব মহাল্লু শাহাদা কলটাই হলো শাহাদাতের মহল মুগ্ধ দিয়ে আদায় করে আর ওয়ালি আন্দা আসিমা কল বহু তাবি আহু গু তার দিলটাই যখন গুনাগার হয়ে যায় তো তার পুরঙ্গ প্রত্যঙ্গ তো গুনাগার হবেই কোনটা জিনিস সাক্ষী হয় তাই না এটার ব্যাপারে আল্লাহ তালা কতটা গুরুত্ব দিতেছেন যে এই দুনিয়াবি মহামালার যে তুমি যদি কথাটা বলো তোমার কথাটার কারণে আল্লাহর আরেক বান্দার একটা হক সে পাবে হকটা নষ্ট হবে না এই দুনিয়াবী মহামালা এটার এটার সাথে সংশ্লিষ্ট করে তাহলে কোন রবাহ আলমীর পক্ষ থেকে তার কাছে একটা শাহাদত আছে ইহুদিদের ব্যাপার এই কথা আসছে এক জায়গায় তো সেই শাহাদতটাকে কেউ যদি প্রকাশ না করে প্রকাশ না করে তাহলে ফাইনাহ কালবু এটা বতরে কি না। ব্যাপারে আসছে এটা যে আল্লাহ তাল পক্ষ থেকে তারা গোপন করে তো সেই শাহাদামের সদাকতের শাহাদ এবং তিনি শাহাদছে তো এটা কি তাদের সাথে খাস এইটা তাদের সাথে খাস ফাইনাম আসিমুন কলবু আলবু এটা বললেন তো যে কলটটাই হলো মহললে শাহাদ এবং কলব যখন কারো আসেম হবে পুরো আজা আসেম হবে আরেকটা হলো যে শাহাদতটা মুখ দিয়ে দেয় কেউ হয়তো ভাবতে পারে শাহাদ মুখটা গুনাগর শাহাদত না দেওয়া কোন একটা কথা বলা জরুরি সেটা না বলা সেটা হচ্ছে মুখের অন্যায় এটা না বরং এটা দিলের অন্যায় আর দিলের অন্যায় এসে সব কথা হবে আহমাটা আমল আলিম এই যে আল্লাহ তাল হুমকি দিলেন তুমি যে করবে আল্লাহ কিন্তু সব জানে শাহাদ গোপন করবে যে আল্লাহ কিন্তু সব জানে উমেন